بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله ورحمة আলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদলালা ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সালাত আলহ সাল্লাম সর্বপ্রথম মদিনায় হিজরত করে এসে জুমা কায়ম করেছেন কবা থেকে যেখানে অবস্থান করেছিলেন সেখানে যাওয়ার পথেই প্রথম জুমা কায়ম করে রসর সাল্লাম সে মসজিদকে এখনো জানা যায় মসজিদুল জুমা ওই মসজিদকে মসজিদুল বলে জানা যায় বা লোকেরা জানে তারপরে রসরুল্লাহ সাল্লাম নিয়মিত जुमारायम जुमार कर द्वितीय तुगे बाहर नामक स्थान बर्तमान आलहफुफा ग्रामीण खाली रही जुमार गुरुत्पूर्ण सलाद आलोचना संक्षिप्त फेकार आलोचन आज के द्वित पर्व तासाइल जुमा संक्रांत मस आला मसाइल मसाइल गुलर्कित रही एक विषय हिंदे जुम्मा मस्जिद एसे जब से जगह क्यों आगे जगह दखल कर रखबे ना रिजार्वे যেমন অনেকে একটা জায় নামাজ চলে গেল ও রেখে দিয়ে চলে গেছে ফজর নামাজে ও আসবে শেষে আসবে ওর যায় এসে বসবে এটা নাজাইজ কাজ কি একটা কিছু রেখে চলে গেছে মসজিদের বাইরে নাজাইজ কাজ হ্যাঁ মসজিদের ভিতরে থাকে যদি হয়তো একটা পানি নেওয়ার জন্য গেছে একটু টিসু নেওয়ার জন্য একটা কোরআন নেওয়ার জন্য যেমন যাই না অনেকে একাধ মিটের জন্য সামনে গেছে অথবা গেছে কোনো কিছু নেওয়ার জন্য নেওয়া শুরু না করে তাই মসজিদ কারণ ওতে হবে কি মানুষের না হবে কিন্তু অগ্রিম আগে থেকে জায়গা বুকিং করে রেখে দেওয়া যে এই জায়গা দখল করা আছে আমার বেশ কিছু যাই না ওরা আছে ওই জায়গায় কাউকে বসতে দিছে না যতই লেটে আসুক না কেন হজুরে মসজিদ এ জায়গার ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার রাখে হক রাখে কে লিসাবিক ওই ব্যক্তি যে অগ্রগামী যে আগে ভাগে এসছে কোন ক্ষেত্রে অগ্রগামী বিল নিজে আসার ক্ষেত্রে হয়তো নিজে না পাঠিয়ে দিছে নাতিকে পাঠিয়ে যা আর দু তিনটা আমাদের জন্য রিজার্ভ করে সরাসরি নিজে সশরীরে এসে যে প্রথম পাবে সেটা হচ্ছে তার পরে আসবে আর আগে থেকে কারো মাধ্যমে জায়গা বুক করে রাখবে এটা জায়জ নাই দ্বিতীয় মাস আল্লাহ হচ্ছে যে মসজিদে যে কোনো সময় আসেন না কেন জমার দিনে যেকোনো অবস্থায় আসেন না কেন এমামের খুদবাস শুরু হয়েছে হয়নি এসে প্রথম কি করতে হবে দহিরাকা তাহিয়াত মসজিদ মসজিদ সালামি সালাত আদায় করে বসতে হবে সন্ন্যতের খেলাফ কাজ সন্নত বিরোধী কাজ নবী করিম সাল্লাফারমানি লালবাতি আর খুদবা শুরু হইলে নামাজ পড়া যাবে না এই ফতুয়া হাদিস বিরোধী ফতুয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের স্পষ্ট নির্দেশের না কথা বলছেন অমান দেখার মসজিদা যে কেউ মসজিদে প্রবেশ করবে এমনকি অবস্থায় তার আগে তো সমস্যায় নাই কিন্তু তারপর তবে যেহেতু খোদবা শুরু হয়ে গেছে লম্বা করে সালাদ করিয়া দুই রেখা সালাত আদায় করেন সংক্ষেপে ইউজি সংক্ষিপ্ত ওই দু রাগাত পড়েন রুখু রুকুর তসভি তিনবার দলিল অনেকগুলি রয়েছে তার মধ্যে একটি হাদিস জাভের অধি আল্লাহ থেকে বর্ণিত বলছেন উল্লাহ সালাম এমনি যেকোনো সময় মসজিদ আসলে এই হুকুম আর বিশেষ করে জুমার দিনের কথা এই হাদিসে রয়েছে তোমাদের কোন ব্যক্তি যখন জমা দিনে আসবে মসজিদে ওয়াকাত এমন সময় আসলো যে এমাম বেরিয়ে চলে এসছে খুদবা দেওয়ার জন্য এমাম বসে গেছে খুদবার জায়গায় বা খুদবা শুরু হয়ে গেছে ফালিউসাল কাত আইন তারপর দুই রাখাত সালাদ পড়ে নেবে মোত্তা ফাকুন আলী বখারি মুসলিম হাদিস জাদা মুসলিম আর সহি মুসলিম অতিরিক্ত আছে ওয়ালিয়া ওয়াজফি হেমা তবে ওই দুই রাখা আমার সংক্ষিপ্ত পড়িও যদি খুদবা শুরু হয়ে গিয়ে থাকে যদি কেউ বসে যায় মাসালা জানা ছিল না অথবা জানা থাকলে ঘোড়ামি আছে মজাবি ঘোড়ামি তাদের হাদিস বিরোধী বসে গেছে বসে যদি যাই তাহলে তাকে অন্যরা জানিয়ে বিশেষ করে খুদবা শুরু হইলে ক্ষতির ছাড়া অন্য কথা বলতে পারবে না পাশের লোক তুমি নামাজ পড়া এটা বলা কারণ তখন কথা বলা নিষেধ ভালো কাজের কথা বলাও নিষেধ অন্যায় কাজে বাধা দেওয়া নিষেধিহত করাও নিষেধ কেউ কারোর সাথে কথা বলতে পারবে সেই সময় একমাত্র এমাম যদি দেখেন কি করা দাঁড়াও দুই রেখাত করে বস কারণ এরকমই করেছেন বলছেন ফাইনাল ওই লোক যদি এসে বসে যায় বাইরে থেকে এসে কামা দাঁড়াবে ফু রেখা আদাই করবে অনেক সময় হয়ে গেছে মাত্র আর তারপরে ওর হয়তো মনে হয়েছে অনেক সময় নিজে ভুলে গেছিল হয়তো অথবা এমাম সাহেব বললো খুদবা চলাকালীন আর যদি খুদবা না শুরু হয়ে গেছে আর বসে যায় তাহলে পাশের লোক বলবে পাশের লোক যারা কোরআনে মাহাদিস জানে তারা বলবে যে আপনি সালাত করে বসুন কেনার আগে বসে গিয়েছিলেন তাকে ফাঁকা ফারকা রাখাত নামাজ পড়ো দুই রকাত এটা তো করতে পারতেন না বিকল্লা আচ্ছা ঠিক আছে যা হয়েছে তারপর বসো তারপরে জুমাতলা সাত্লা কা ইমাম খুদ্া ইমাম খুদ্া চলছে ওই সময় যদি কেউ আসে তারপর অতখন বসবেনা যতক্ষণ চিন্তা করেন এমনভাবে ঘোড়া মানুষকে নবী সাফা থেকে হাউজে থেকে বঞ্চিত করে দিবে জানলার থেকে মহরম করে দিবে যদি জানার পরে যদি অবাধ্য হয় কারো অজ্ঞতা থাকে তাহলে তার অজ্ঞতা সারাবার জায়গা ছিল কিনা তারা দেখার বিষয় না যেমন ক্লাস হয় তারপরে শিখে না তাহলে এই কথা বলতে পারবেন আমি তো জানতাম না যে জুম্মার দিন এরকম কি বসে গেলে গুনা হবে আর বিশ্ব না ফরমনি হবে কে কথা বলতে পারবে না কিন্তু দেশের মানুষ যারা এমন এলাকা বসবাস করে যেখানে ওদের ক্ষেত্রে জনগণ যারা একেবারে অশিক্ষিত মানুষ তাদের ক্ষেত্রে ওজন আছে আবার মৌলী সাহেবদের হুজুর ওজন নেই যারা ভাষা পড়েছে মাদ্রাসা পড়েছে তাদের সামনে কালা কালা রসুর উল্লাহাম বখারী মুসলিমের হাদিস গুজরেছে কিন্তু প্রতিপন্ন করেছে অবহেলা করেছে না না এগুলো আমাদের হাদিস আগে করবেন হাদিস দিয়ে মজাব তৈরি করতে হবে হাদিসে যা আছে সেটা দিয়ে মজহ তৈরি হবে হ্যাঁ মজাব দিয়ে হাদিস তৈরি করলে হবে না মজাহকে ধর্ম বানাইলে হবে না দিন ধর্ম বানাইতে হাদিস এই হাদিস মুসাই আহমদে রয়েছে নাসাইতে রয়েছে বলেছেন আবু সাইদুল হুদী আল্লাহ আমাদের পণ্ডিত তৃতীয় মাসালা হচ্ছে জুমার দিনের বা জুমার সালাতের মশলা একটি তা হচ্ছে যে চলাকালীন কোনো কথাবার্তা চলবে না মিন আহকামে সলাতিল জুমা জুমার সলাতে বিধিবিধান বা মাসাইলের অন্তর্ভুক্ত হচ্ছে যার নাম লাইজুল কালাম যখন খুদা দিচ্ছে সেই সময় কথাবার্তা বলা জায়জ নয় হারাম কথা বলা হামু ফক্রুাম কানসুর আরফের দুইশো নম্বর আয়াত রয়েছে যখন কোরআন তেলাওত হয় সে কোরআন তেলাওত জুমার খুদ্ ভিতরে হোক অথবা জুমার খুদবার বাইরে হোক प्रेक्ष है जे नाजल जुमार खुदबा सूतरा नम्बर हो नम्बर अंतर्भुक्त जख कुरान तेला मान्य খুদ্ জুমার খুদবাতে যখন কোরআনের তেলাওত মানে এই না যে শুধু কোরআনের আরবি তেলাওত কোরআ করে ওর তফির করা হচ্ছে ওর ব্যাখ্যা করা হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে যখন কোরআন তেলাওত করা হবে ফাসমেলাহ এক নম্বর হুকুম হচ্ছে যে মনোযোগ সহকারে শোনা শুধু শোনা না ফাসমাও মানে শোনো সামে আসমা মানে আর ইস্তেমা মানে মন দিয়া শোনা মনোযোগ সহকারে শোনো ওয়ান সেতু দ্বিতীয় হুকুম হচ্ছে যে নীরব থাকু চুপ থাকো অনেক সময় আমি শুনছি আর আপোস কথা বলছেন অনেক সময় না আলোচনা শুনছেন আর কি করছেন পাশের লোকের সাথে একটু কানে কানে কথা বলছেন এই শোনার না শুনতে হবে চুপ থেকে দুই নম্বর হচ্ছে নীরব থাকতে হবে লাল্লা কুমতুরাহ যাতে করে তোমাদের ওপর দয়া করা হয় মানে আল্লাহ রহমত হয় اللہ خود چوپ موبائل ریسیو کرن کر چلونا جی جمع کر سہیب بخاری مسلمت ریسٹ کریم صلی اللہ علیہ وسلم رضی اللہ تعال برننا کر চলাকালীন তাই না কিন্তু এর ব্যাখ্যা হাদিস আছে শুনেন এই হাদিসে তুমি যদি বলো তোমার সঙ্গী কি মানে পাশের সঙ্গী বামে কেউ আছে ওকে যদি বলো জুমার দিন আনসি চুপ থাকো মানে পাশের লোকটা ধরেন কথা বলছে আপনার পাশে একজন লোক জমা মসজিদে বসে খোদবার চলছে আর ফোনে কথা বলছে অথবা কারোর সাথে কথা বলছে দুই বন্ধুতে কথা বলছে আপনি ওকে নিষেধ করছেন আপনি কথা বলছেন নিষেধ করার উদ্দেশ্যে কথা বলছেন কথা কেন বলছ অথবা কোন ভুল কাজ করছে এমন কাজ করো হ্যাঁ ঠিক না কাজটা তো ভালো অন্যায় কাজে বাধা দেওয়া ভালো কাজে উৎসাহিত করা এই ভাই এদিক সেদিক অমরজয়ী কেন আর ঝিমাচ্ছেন কেন আপনি খোদ বসুন যদি বলেন এরকম চলবে একটা লোক মসজিদে এসে ঝিমাচ্ছে আপনি তোকে বলেন খুদ বসুন নেই সময় নেকির কাজ না হ্যাঁ তবে এমাম যদি দেখেন যে হ্যাঁ লোকজন ঝিমাচ্ছে তাহা বলবে নাম ধরে বলতে পারে অমক তুমি এর ঘুমাইতে এমামের বলার অধিকার আছে দুই দিক থেকে বলছেন যে নবী সালাম কি বলছেন যদি তুমি তোমার সঙ্গীকে জুমার দিনে দিন আনসে চুপ থাকো নিরাভ কথা বলিও না এমাম এখ এমামের খুদা চলাকালীন তাহলে ফাঁকা লাগাও তাহলে তুমি ফালতু কাজ বললে লাগো মানে হচ্ছে ফালতু কাজ লাগো মানে হচ্ছে বাতিল কাজ লাগো মানে হচ্ছে হ্যাঁ অসার কাজ অসার কাজ হালকা অর্থ অসার অনার্থক সার্থক না আপনার এই কথাটি অনার্থক না নেকি হলো আপনার নেকিও হলো না বরং কোনো হবে লাগো ফালতু কাজ আর আল্লাহ রানদের একটি হচ্ছে যারা অসার অনার্থক বা ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় বা ফালতু কথা কাজকে কে এড়িয়ে যায় ফালতু কথাও বলে না আর ফালতু ও সময় নষ্ট করে না লাগো কি এখানে লাগো মানে ইসম ফাকাদ লাগাও তুমি গোনার কাজ করলে যেন বললাম যে লাগো মানে ব্যাপক অর্থ রয়েছে সবচেয়ে হালকা যে অসার কাজ করলে ফালতু মানে কোন তোমার সার্থক হলো না এই আর সেটা গোনাহ হতে পারে এখানে গোনার অর্থ বলছে আল যখন হ্যাঁ भाईर मार्ग टी चुप को चलो थे गुणारागो क গুনার কাজ আর এটা যদি নিষেধ করা হয় তাহলে অন্য লোকের কথা বলাটা কেমন কাজের উপদেশ দিতে গিয়ে কথা বললে যদি গুণা হয় তাহলে এমনি যারা গল্প করছে চিন্তা করুন তাহলে তাদের গুণা আরো বেশি বেড়ে যায় ফা জালিক মে আল কালাম এম বাবে তাহলে এমনি দুনিয়ার কথাবার্তা অথবা এমনি দেখা শেখাতে যে বন্ধু অনেক দিন পরে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে মনে রাখবেন যে অনেক প্রবাসীরা সৌদি আরবে দূর দূরান্তে থাকে যখন একসাথে হয় বিশেষ করে ও মসজিদ যে মসজিদ বাইরে থেকে লোকজন এসে জুমা পড়ে জুমার দিনে জুমার খুদ্ পুরো ক্ষুদাতে গল্প করতে থাকে এই খবর অনেক জায়গায় আমরা পাই তার মধ্যে মক্কাই হারানের বাইরে যে চত্বর আছে না চারিদিকে ওখানে তারপরে মদিনাই মদিনাতে আমাকে কয়েকবার আমাদের ভাইরে বলেছে ওখানকার যে এখানে যত বিভিন্ন কোম্পানির কর্মচারীরা আছে আমেল বাসে করে নিয়ে আসা অপরাধের জন্য মসজিদ নবী বা নিজের খরচি ধরেন অনেকে আসলো হ্যাঁ কিন্তু ওই সপ্তাহে একদিন ছুটি পায় শুক্রবার এসছে আর বন্ধু সাথে গল্প করতে হবে আবার জুমার পরে হয়তো বাস ছেড়ে যাবো অথবা কাজ কাম আছে নিজের নিজের কাজে চলে যাবে এই সুযোগই সুযোগ আরবি ক্ষুদে না সুতরাং এই সময়টাকে মনে করে যে সুযোগ এই সুযোগে কি করি নামাজ খুদবা চলাকালীন গল্প বুঝবো বলে সেরেনি নিজের ডিস্ট্রিক্টের লোক নিজের গ্রামের লোক নিজের বন্ধু বান্ধব সাধী এই সময়টা গল্প করে মসজিদ বাইরে আমাদের ভাই বসে এখানে বসে শুধু গল্পই চলতে থাকে খুদবা চল গল্পই চলতে থাকে যে এরা শুধু গল্প করার জন্য বাইরে যদি মসজিদে খালিও থাকে বাইরে আগে থেকে বসে যায় গল্প গুজব করবে যে হ্যাঁ মসজিদ গল্প করতে পারবে না জি আল্লাহে সব মুসলিমকে উপদেশ অন্যায় কাজে বাধা দাও যাক কি বলল যে তুমি কি করো চুপ কর কথা কেন ফালা ফালাজুমা তাহলে ওরজুমা হবে না জুমা হবে না তালে ছোটখাটো ব্যাপার না জি জুমা হবে না মানে জুমার যে সবাব নাকি রয়েছে সে নেকিটা পাবে না জুমার যে ফরজ সেটা আদেই হয়ে যাবে জুমা হবে না বা না এর দুটো দিক আছে দুটো দিক আছে একটা হচ্ছে যে ফরজটা যে প্রত্যেক সাবালক মুসলিমের কাঁধে আছে ওইটা হ্যাঁ হয়ে যাবে মানে ওটা আদায় হয়ে যাবে কিন্তু অতিরিক্ত যে এর উপরে যে সবাব রয়েছে নেকি আছে ওটা পাবে না এই অর্থ এখানে আছে আর একটা অর্থ হচ্ছে জুমা হবে না মানে জুমার সব না আর জুমার না যখন ফরজ না শুদ্ধ হলো না তাহলে কি করতে হবে ওকে আবার ওকে আমার পড়তে হবে আর আবার আমাদের একা পড়া যাবে না তখন সব পড়তে হবে তাহলে এরকম যদি হয় তাহলে এই অর্থ এখানে নাই কিন্তু এই অর্থ আছে অনেক জায়গায় যেমন বিনা উজুতে সলাত হয় না আর তারপরে কেউ যদি নাকি হবে না আর কার থেকে নেমে যাবে হবে শুদ্ধই হবে না এখানে শুদ্ধই হবে না তাহলে কি করতে হবে না উজু তো কেউ যদি উজু ভঙ্গ হয়েছে ভিড় ভাড়া কোন দিকে এবার যাবো আর আমার তো আত্মাহের দূরত পড়া হয়েছে সালাম ফেরাটাই বাকি ছিল অনেকে মনে করে এরকম সালামটাই বাকি ছিল আর না গেল। এই নিজের চোখে দেখা একসময় ছাত্র জীবনে মক্কাতুল মকরামে হারামে এতে কাপ করেছি তিন বছর আলহামদুল্লাহ এতে কাপ করেছি চার বছরের ছাত্র জীবনে একটা বছর আসা হয়নি প্রথম বছর আর তারপরে তিন বছর তো আহমদুল্লাহ কবুল করুক তো ওদের দেখতাম অনেক লোকেরা ওই যে সারা হারামে থাকে সারা রাত সকালবেলা এগারো কেউ বারো কেউ আজান হয়ে যাচ্ছে ঘুমাইতি আছে আমরা তা আগে থেকে প্রস্তুত হয়ে হওয়ার আগে বাত্রনে আগে উজু করে ধরেন এগারোটার মধ্যে সাড়ে দশটা মধ্যে উঠে গেলে আরামসে রেডিহা আছে জোর পড়ার জন্য অনেককে দেখা যেত উঠিয়ে দিল আবার শুয়ে গেল বসেই আছে জিমাচ্ছে এই করতে করতে এছাড়াও হজের ভিড়ে রমজান মাসে মাঝে বেশ মাঝখানে হ্যাঁ শুধু ঝিমানো না ঘুমিয়ে গেছে উঠিয়ে দেওয়া হইলো ভিড় ভাড় হয়ে গেছে ভিড়ের মধ্যে আর যাবে কোথায় ভাবছে আর যাবো কোথায় গিয়ে তো আর এসে পাবো না আর ঢুকতেও পারবো না আজ মানুষকে দেখা যায় নিজের চোখে এরকম বহু মানুষকে দেখেছি এসব আসলে বেনা বাজি না হইলে লাভ আছে যে গাড়ো ভঙ্গ হবে না কিন্তু করে নাক ডাকছে আর ওইটা আর উজু করতে গেল না শুরু করে দিল জামাত শুরু হলো না শুরু করে দিল্লা লোককে কি বলবো হ্যাঁ নামাজের নাকিও পাবে না এরকম নামাজের আর এর নামাজ হবেই না তার এর ফরজটাও আদায় হলো না দুটো দিক বুঝতে পারলেন তো আবার দেখে উজু করে এসে তার বাকি বাদাল মামিন আর একটি মাসালা এমাম যদি মুক্ত সাথে কথা বলে কোনো প্রয়োজনে কথা বলতে পারবে না পারবে না হ্যাঁ অনেকে ভুল করে তো কথা বলে অনেকেই বিশেষ করে আমাদের দিচ্ছে আর কাঁধের ওপর দিয়ে ডিঙে ডিঙে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে আসার চেষ্টা করছে নবী করিম এক লোককে যে কথাটি বলেছেন এ প্রায় ইমাম সাহেব জাজাউল্লাহ বলে এই বসো তুমি পরে এসছো তো বসাম কথা বলতে পারবে প্রয়োজনে এমাম কথা বলতে পারবে বলছেন যে এমামের জন্য জায়জ হ্যাঁ সাথে কথা ধরেন বাইরে কোন একটা সমস্যা আছে এমামকে এসে খবর দিতে পারবে না পারবে না হ্যাঁ পারবে যে সমস্যা আছে তাহাতে ক্ষুদাটা সারেন বলতে পারে এটা হ্যাঁ ধরেন গাড়ি পার্কিং করে রেখেছে যে জায়গায় কাকু হয়তো ফাঁসিয়ে রেখেছে সেখানে কোন সমস্যা আছে হয়তো বলতে পারবে যে এত নম্বরের গাড়িটা কারণ উদাহরণ দিলাম জামা নেই একজন লোক বাইরে থেকে এসে পরপর দুই সপ্তাহ কথা বলেছে কি কথা বলেছিল এক সপ্তাহ অনাবৃষ্টি বৃষ্টি হয় না গবাদি পশু মরে গেল হ্যাঁ চারণ ভূমি শেষ কিছু নেই আর আমরা না খেয়ে মরলাম বাড়িতে খাবার নেই কিচ্ছু নেই পানি নেই মোদিনাই জি হ্যাঁ আল্লাহর কাছে কথা বলছে দোয়া করেন আল্লাহ আমাদের দোয়া করলেন হাত উঠিয়ে দোয়া করেছেন তো বৃষ্টি চাওয়ার দোয়াতে খুদবাতে হাত উঠানো যাবে খুদবাতে এমাম হাত উঠাবেন আর মোক্তাদিরাও হাত উঠাবেন আর বৃষ্টি চাওয়া ছাড়া এমনিতে এমাম হাত উঠাবেন না আর মোক্তাদিরাও হাত উঠাবেন বাইরের লোক কথা বলতে পারবে লিয়ান্ন আসা লিম একজন জিজ্ঞাসা কারি মাসলার জিজ্ঞাসকারীর সাথে কথা বলেছিলেন বা কোনো কথা জিজ্ঞাসা করছি আর আসুল আল্লাহ করেন ওই ওয়াকাল্লামাহ লোকের সাথে কথা বলেছে পরের সপ্তাহে এক সপ্তাহ ধরে এমন বৃষ্টি চললো যে বাড়ি ঘর সব ভেঙে পড়ে যাচ্ছে গবাদি পোষ্য সব ডুবে গেল হ্যাঁ রাস্তাঘাট বন্ধ হয়ে গেল ইনকাতবল হাদিসে বর্ণিত হয়েছে কোন কোন আলমার বলেছে ওই সেম লোকটাই ছিল গত সপ্তাহে যে বৃষ্টি চেয়েছিল এই সপ্তাহে বৃষ্টি বন্ধের দোয়া চাইতে এসছে আর কেউ কেউ বলেছে অন্য লোক আল্লাহ আলম একটা অথবা নবী করিমাল্লাম লোকজনের সাথে কথা বলেছেন তুমি এই কাজ করো বা এই করো কি করলে ইত্যাদি কাল্লাহা রসুসা বাদা সাহাবাহ কোন সাহাবাহ কেন্লাহ প্রয়োজনে কথা বলে ও কাল্লাহাল খুদবাতি আর চলাকালীন শিক্ষামূলক কোনো কিছু শেখানোর জন্য বিনা কাজে নয় এটা জায়জ কেন করা হয়েছে কারণ এমও যদি কোন এক লোকের সাথে কথা বলে তাতে অন্য শ্রোতাদের কোন রকমের সন্তে বাধা হয় না ডিস্টার্ব হইল না এইরকমই যদি বাইরে থেকে একটা লোক কথা বলে এমামের সাথে তাহলে এদের যারা শ্রোতা বসে আছে মসজিদে মুসল্লি খুদবা শুনছে তাদের জন্য কোনো যদি কথা বলে আপোষে দুজন কথা বলেন দুজন যখন কথা বলতে মেতে যাবেন তখন এমাম কি বলছে ও বেখেয়াল হয়ে গেছে ও ছুটে গেছে ও বুঝেননি যে কি বলছে ঠিক না কিন্তু এমাম যখন কথা বলছে তখন তো থেমে গেছেন খুব থেমে গেছে একজনের সাথে কথা চলছে পার্থক্য বুঝতে পারলেন কিনা আর একটি মাসালা এখন বলছে খুদবা চলাকালীন অবস্থায় কেউ যদি ভিক্ষা করে যদি সাহেল ভিক্ষুক বলে আল্লাহ রস্তা আমাকে দান খেরত করেন আমার ছেলে খুব কষ্টে আছি दान करते जाज ना दान चावलवा चला खुदवा चला भिक्षु के सदका जायज न क्या मालाजे भिक्षुक तो एक ना जा হ্যাঁ খোঁজ বা না শুনে ও কি করছে ভিক্ষা চাইছে ও একটা আপনি যদি ওকে সাদকা করেন তাহলে কি করলেন নাজাজ কাজে সাহায্য করলেন এই নাজাজ কাজে সাহায্য ভার বিষয়টি যখন আসলো তখন এটা এই মাসা আপনি অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করবেন একটু যাকে আপনি সাদকা করছেন লোকটা সম্ভাবনা কি লাগছে আপনার টাকাটা হালাল কাজে লাগাবে না নাজাজ কাজে লাগাবে ভিক্ষুক পাওয়া যায় পাওয়া যায় না যায় না আজকাল ভিক্ষুক দেখলে অনেকে ভিক্ষুক দেখলে কি দান করে সিগারেট খাওয়ার লোক দান করছে না তারপরে দাড়ি মন্ডন করার লোক ভিক্ষা করছে করলেন না জি হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি গার্ডেন মসজিদ যখন পুরাতন ছিল আমাদের সেন্টার পাশে মসজিদ সেন্টার গেটে এটা রাফেজ ইসিয়া নেই নামাজও পড়তো না বসে থাকতো আর যেমন লোকজন সালাম ঘিরে বেরোতো তখন ভিক্ষা করতে বসে যেত দেখছি এগেছি নি আমরা এখানে যেহেতু আমাদের অফিস এখন তো বিশ বছর হয়ে গেল তখনই প্রায় আট ১০ দশ বছর অফিস একে দেখছি ভিক্ষা করে মাগেরেব সালাতে এসা সালাতে কোনো দিন এখানে দুই নম্বর কথা আঁকি দেওয়ার ক্ষেত্রে ভিক্ষা দিচ্ছেন তো ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা সাদকা করার ক্ষেত্রে কিনা জি হ্যাঁ আমরা কিন্তু সাদকা করতে গিয়ে বা জাকাত দিতে গিয়েও এসব খেয়াল করি না যার ফলে অনেকের এই সাদকা করে আর জাকাত দিয়ে হয় না আপনি জাকাত দিয়েছেন আপনার বংশে সব বেনামাজিকে একটু দাওয়াতের কাজ করলেন না দিলেন না আর যেহেতু গরিবগুলো বা আপনার পার্থিব কোন স্বার্থ নেই সব গরিবের সাথে সেজন্য ওদেরকে দিচ্ছে অথচ তারা দিনদার আপনার এই সব বিষয়গুলি চিন্তা করা উচিত আর আমাদের সম্পর্ক হচ্ছে হ্যাঁ ভাই আল্লাহ আল্লাহ সাথে যার সম্পর্ক মজবুত তার সাথে মজবুত এই গুণটা যার মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে যেমন তেমনই ওর সাথে আমার সম্পর্ক আর এই নয় যে আমার বংশের সেজন্য বেনামাজিকে আমাকে খাওয়াইতে হবে বেদিনকেও খাওয়াইতে হবে পাপিকো খাওয়াইতে হবে আর সুদের ওপর টাকা নিচ্ছেদ আর ওই সব গরিবগুলোকে আপনি জাকাত দিচ্ছেন অথচ আপনার গ্রামে অন্য বংশের লোকের আছে যারা দিন দার ধার্মিক না এরকম করে দুনিয়া দাঁড়িয়ে দুনিয়ার সম্পর্ক দিনের সম্পর্ক হইতে হবে বলছেন যে ভিক্ষুক এত নাজাইজ কাজ করলো খুব বা চলাকালীন ভিক্ষা করে আর তারপরে ফালাই আলাম সুতরাং নাজাইজ কাজে আপনি ওকে সাহায্য করবেন না ওহ আল কালাম খুদবা সেটা হচ্ছে যে ও ভিক্ষুক খুদবা চলাকালীন কথা বললো দান করেন আপনি ওকে সাদা করলেন এটা জায়গ নাই আর একটি মশলা হচ্ছে যে খুদ্া চলাকালীন করিম সাল্লাম যদি নাম আসে তাহলে সালাতাম পেশ করবেন কিনা সাল্লাহ আলাই বলবেন না বলবেন না হ্যাঁ বলতে হবে তো সাম সাল নবী সাল্লাপর সালাম পেশ করবেন যখন খতিবের কাছ থেকে শুনবেন্লাহ আপনি জোরে বলিয়েন না কারণ জোরে বললে আওয়াজ হবে সবাই মিলে জোরে বললে ওলাহা উচ্চ স্বরে বলেন না লি আল্লাহ ইউস কলকা কারণ জোরে যদি বলেন তো খুদবার দিকে না দেখে আপনার দিকে বাড়ি খেয়ে জোরে বললো হ্যাঁ অঙ্গনজিগ আপনার দিকে তাকাইতে শুরু করবে ওইদিকে কি বলছিল অমরযোগ্য হয়ে যাবে এই জন্য আসতে করে আমিন বলবেন আস্তে দরুদ সালাম সাল আলী ও বলবেন আসতে নবী নাম আসলে যখন এমাম করবে তখন হাত উঠাবে না তবে এই দুয়াগুলি যখন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও হ্যাঁ এই দোয়া অথবা ইস্তিস হা অথবা বৃষ্টি বেশি হয়ে গেছে বৃষ্টি দূর করার জন্য যখন দোয়া করবে তাহলে দুটো হইলো এটা বৃষ্টি চাওয়ার দোয়া আর একটা বৃষ্টি বন্ধ করার দোয়া আল্লাহ বৃষ্টিতে বানবন্যা হয়ে গেছে আল্লাহ করে দাও আকাশ থেকে মেঘকে এবং মোকাদিরাও তুলতে পারবে ফাইন ইয়লিল এমান তখন শূন্য থাকে এমাম এবং মোকাদিদের জন্য মানে শ্রোতাদের জন্য কি করা হাত তোলা অফি গাইল ইস্তিস ইস্তিস ছাড়া অন্য দোয়াগুলি যখন এমাম করবে তখন হাতের আঙ্গুলের ইশারা করবে সৌদি আরবে কোন সময় হাতের আঙ্গুল ইসারা করতে আব্দু ঠিক আছে জি এটা একটা হাদিস দ্বারা প্রমাণিত আনস রাহ বর্ণিত হাদিস রয়েছে যে आत्ता हाथ इशारा कर जबान दुआ कर आंग करा रहे খেলা করে এক লোক এক এক তরিকার আছে আপনারা বুঝবে না কে কোন তরিকার করে এদিকে সে তাকালে বুঝবে কেউ এই করছে আঙুল ফোটাচ্ছে হ্যাঁ এই করছে আর কিছু করছে ঠিক না অবস্থা খুঁতবার যেহেতু বুঝে না কি করবে এগুলি করছে পা নিয়ে খেলছে অথবা দাড়ি এই দাড়ি নিয়ে করবে না অথবা কাপড় নিয়ে খুতবা চলছে একবার এই কাপড় নিয়ে হ্যাঁ লুঙ্গি এরকম করবে না অথবা অন্য অন্য কিছু নিয়ে জি হ্যাঁ নাক নিয়ে আরো দেশে অ্যালার্জির রাখ রোগ আছে কিছু লোক আছে গোটা খুদবা শুধু নাক নিয়েই খেলতামাশা করে নাক কচালেতেই থাকে করতেই থাকে শুধু নাক আহ করতেই থাকে জি পাথর নিয়ে খেলা টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি রাখা থাকে খেজুর পাতা টুপি নেকে যদি খেলা করে আর ছোট বাচ্চা কালে করতে পারে বাচ্চা কালে আমরা করেছি এইসব মসজিদে গিয়ে টুপি সার করছি হ্যাঁ কঙ্কর পাথর স্পর্শ করে পাথর নিয়ে খেলা করছে পাথর একবার এখান থেকে এখানে এখানে পাথরকে সরাচ্ছে পাথর জামানি পাথরি ছিল হ্যাঁ ওতে কোনো পার্টি ছিল না চাটাই ছিল না হ্যাঁ কার্পেট মখমল তো দূরের কথা বুঝা গেছে না हादिसा आर से, जो बार बारेदार जगह से पाथर सरए ना जो खूब जरूरी कपाल रखते कष्ट हम कूची पाथर तो एक बार शुद्ध सराब ইহাদিস কি প্রমাণ করে যে না বিশেষ না আমলে কাঁচা মাটিতে কুচি পাথর যে মদিনার মাটি পাথর বিশিষ্ট কুচি পাথর মাটি ও তুমি সেচদার করেছেন সুবাহ তারপরে কাদার পাওয়ার যে হাদিস রয়েছে তাতে নবী সাল্লাহ স্বপ্ন দেখছেন যে আমি পানিতে আর কাদাতে বৃষ্টি হয়েছে ওই রাতে আর কাদা হয়ে গেছে আর নবী সাল করেছেন কপালে আজ এত সুন্দর মসজিদ ভেবে না যে বাইরে আরাম পায় বাইরে বসে থাকে কাজ কাম বাদ দিয়ে কাজ কাম যেহেতু দোকানপাট বন্ধ থাকে তখন বাইরে বসে থাকে না হয় ঘরে উঠে যায় কিন্তু মসজিদ আসে না গরমে বসে থাকলে মসজিদ আসে তাহলে ওই জামানোর মত হইলে কি হইতো আজকালকার মুসলিমদের অবস্থা তারপরে মুসলিম মুসলিম বলছেন যে কেউ যদি কঙ্কর স্পর্শ করে সে ফালতু কাজ করলো লাগা লাগো কাজ মানে গোনহার কাজ একটু আগে শুনলাম কিন্তু লাগো মানে গোনা অমাল গোনার কাজ করলো ফাল্লা জুমা তাহলে তার জুমা নেই মানে তার জুমার সব নেই এমন তিনি সহিমাল খুশু एक खेल तमशा कर ने ने। ने ले खुश थे खुशु मान आल्लाता मनोजोगी आल्ला आजकल पाथर नहीं खेलार मोबाइल नहीं खेल खुदवा तो बोझे मोबाइल मोबाइल टीपा टीपी क्यों जदिने फिट हाबा और फिट हो পাথর কষ্ট দিছিল পাথর যদি নিয়ে বারবার এদিক ওদিক না করা যায় সরানো তাহলে মোবাইল নিয়ে কেউ খেললে তাকাবেন না অনেকের কিন্তু বদ আছে দেখি গোটা মসজিদে কি আছে ডান দিকে তাকিয়ে নিলো আবার এই দিকে তাকাইলো পিছন দিয়ে ঘুরেও তাকাচ্ছে ছোট বাচ্চাদের মত না এরকম কাজ করবেন না কোন দিকে তাকাইতে হবে হ্যাঁ সেদিকে তাকাচ্ছে ধরেন এই ঘড়িটা জীবনে দেখেনি যে সৌদি আরব প্রথমে এসছে এই ঘড়ির দিকেই তাকাচ্ছ হ্যাঁ অথবা কোনো ভালো কিছু হ্যাঁ আমাদের তো মসজিদের সামনের দিকে নকশার শেষ নেই ও নকশা দিকে পাগল জি হ্যাঁ ছাদের দিকে দেখছে গম্বুজে নামাজ পড়তে তাকাচ্ছে সব না যাইনা জাল গিয়ে লোহানা কেন এটা তাকে খুদবা শোনা থেকে মশগুল করে দিবে অমনজির করে দিবে ওলা কিন্তা এলাল খতিব হ্যাঁ খতিব মুখী হবে খতিবি খুদবা দিচ্ছে যারা এখানে বসে আছে না কিন্তু থাকে তামাকানা সাহাবাত যেমন সাহাবাই নী করিম সাল্লাম দিকে মুখ ফিরিয়ে মনোযোগী খুতবা শুনতেন খুদবা অবস্থায় খুদ্বার অবস্থায় যদি হাঁসি পড়ে যায় আলহামদুলিল্লাহ বলা যাবে আস্তে করে বলা যাবে আতাসা যদি কেউ হাঁচি দিয়ে দেয় প্রশংসা করবে সিরা মনে মনে আস্তে আস্তে পাশের লোককে শোনাবেন কারণ পাশের লোক যদি শোনান তো মা যদি না জানা থাকে জানা আছে কিন্তু খুদ্ালীন যে বলা যাবে এটা জানা নেই কি বলবে আহমকাল্লা খুঁজবার সময় বললে তো না হয় কিন্তু নামাজের অবস্থায় আপনার হাসি পড়েছে আর যদি বলে বললেন আলহামদুলিল্লাহ পাশের লোক আল্লাহ কি দিলাম তোমার ওপর আল্লাহ রহম হোক কথা কার সাথে হয়ে গেল নামাজ হচ্ছে কার সাথে কথা বলার জন্য রবের সাথে আল্লাহর সাথে কথা বলার জন্য মানুষের সাথে কথা বলে নিল ইয়ার হাম ও যখন বলল তোমার ওপর তখন মানুষের সাথে মানুষের কথা হয়ে গেলো সুতরাং নামাজ কি হয়ে গেল। বাতিল হয়ে গেলো আর এই বেচারা মিসকিন যদি ওইরকম অধম হয় জানে যে কেউ যদি বলে তোর জবে কি বলতে হয় ইহাদি কুমালাহ যদি বলে দেয় দুই জনাজ না কারণ আমাদের দেশের মানুষরা অর্থ বুঝে আমি কি বলছি দুয়া বলতে আছে হাসি বললে আলহামদুলিল্লাহ বলো জবাব আহামকাল বলো আর কেউ যদি আহামকাল বলে তো ইহাদি কুমুল্লা ইসলাম আলুম বলো জানে কিন্তু আর নামাজের অবস্থায় বললে কি হয়ে যায়ুদাই তাহলে হাতিন আচ্ছা যদি প্রয়োজন হয় কথা বলার খুদবা চলাকালীন তো কথা বলা যাবে না খুদবা শুরু হয়নি এখন পর্যন্ত মসজিদে বৈশা আছেন কথা বলা যাবে না যাবে না যাবে যাবে প্রয়োজনে যাবে যদি কথাতে ফায় থাকে নসিহত এটার লোক এমনি বসে আছে ভাই বসে কেন আছেন হয় কোরআন পড়েন আর না হলে নামাজ পড়েন বসে কেন আছেন আপনি কেউ দেখছেন যে খেলতামশা করছে ওটা খেলতে মশা কেন করছেন দেখছেন মসজিদে বসে ফেসবুক মসজিদে হোয়াটসঅ্যাপ দেখছেন মসজিদে এসছেন জুমা পড়েছেন আপনি যদিও খোঁজবা শুরু হয়নি আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দেখছেন কেন সে করতে পারবেন না পারবেন না পারবেন আপনি এইরকম উদাহরণ স্বরূপ যে কোনো প্রয়োজনের কথা পাশে এসে একজন লোক বসলো বিনা কাজে দেখা হচ্ছে এখন গল্পটা সেরেইনি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেমন দিয়ে একেবারে সব সেরে নিল না এরকম চলবে না কেমন চলছে কেমন আই ইনকাম কেমন কিরকম কাজ কাম বেতন কত চলবে না চলবে না এগুলো বিনা প্রয়োজন তো বলছেন এমাম বসে ওই সময়ে প্রয়োজনে কথা বলা যাবে আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে নিয়ে কি করি জিমা পড়ি পাশে নিয়ে এখন খুদবা যখন চলছে ও যদি কিছু ভুলও করে কিছু বলতে পারছি না ঠিক না পা করে দিচ্ছে সামনের দিকে বেআ বাড়িয়ে দিচ্ছে অথবা ধরেন এগুলো কাজের কথা এই সময় এখানে বলতে পারবো খুদবার আগে খুদবার পরে না পরে মানে কখন খুদবার পরে আর ওই যে নামা শুরু হওয়ার আগে ওই সময়তে কথা বলা যেতে পারে দুই মাঝখানে কথা বলা যেতে পারে লেমাস্থী পার্থ আলাপ আলোচনা বা গল্পগুলো এটা মক্রুহ আপনি মসজিদে বসে বসে দুনিয়ার গল্প করছেন আপনি হ্যাঁ সংসারের গল্প লাগিয়েছেন জমি গল্প কি কতদিন যাবত এখানে সৌদি আরব আছেন এত দিন আছে কিছু করতে পারলাম না আপনি বলছেন আমি তো ভাই আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি গ্রাম থেকে শহরে এসেছি মুসলিম জুমার সলাত পড়া ফরোজ অজেব মানে সেটা তাদের নিছক ফিকি বিষয় शाहज मोहम्मद शाहजे तक जुम्मा फरज फरज फरज आला जाए हिंदू একজন খ্রিস্টানের ওপর জুমা ফরজ হ্যাঁ এই ফরজের যোগ্যারীদের মানে নাবালক যদি হয় তাহলে জুমা ফরজ নয় আকেল হ্যাঁ বিবেক সম্পন্ন তাহলে বোঝা গেল যে কারো পাগল ব্যক্তি মিনুন আকেলের বিপরীত হচ্ছে পাগল পাগল মুসলিম জমার নামাজ ফরজ নয় লাগে এসে এতক্ষণ বসে থাকা যাবে না হালকা অসুস্থ মসজিদে বসে থাকতে পারবো এক ঘন্টা থাকতে হবে অসুবিধা নেই পড়বে কিন্তু যদি এমন অসুস্থ হয় যে মসজিদে এসে অতক্ষণ থাকা কষ্ট কর তাহলে সে কি করবে জোহর পড়বে জোহর সালাত সকল যখন তোমাদেরকে সলাতের উদ্দেশ্যে আহ্বান করা হবে ডাকা হবে মি অসিক্লা তখন তোমরা দ্রুত এসো ফাঁসাও মানে দৌড় দিয়ে আসানা এসো ছুটি এসো মানে স্পিডের দিক থেকে ছুটে আসার নাই মানে সকাল সকাল এসো তাতে এসো লেট করে নাই যে একেবারে শেষখানে পৌঁছছিলেন আল্লাহর স্মরণের উদ্দেশ্যে জুমার সালকে আল্লাহর জিকির বলা হয়েছে জুমার খুদ্ আল্লাহ জিকির বলা হয়েছে কারণ এখানে আল্লাহ সম্পর্কে উপদেশ দেওয়া হয় আর জিকির মানে হচ্ছে উপদেশ আল্লাহর কথায় স্মরণ করানো হয় এবং ব্যবসা ছেড়ে দাও ব্যবসা কি করো কেনা বেচা ছেড়ে দাও আল্লাহ হুকুম করেছেন সুতরাং আজান হওয়ার পরে আর কেউ যদি কেনা বেচা করে তো ওই ব্যবসা শুদ্ধ হবে না ওই ব্যয় হ্যাঁ ব্যয়ের সম্পূর্ণ হবে না ব্যবসার সম্পন্ন হবে না কি বুঝলেন দ্বিতীয় আজান হয়ে গেছে খুব শুরু হচ্ছে শুরু হচ্ছে অথবা শুরু হয়ে গেছে আরে ভাই আস্তে আস্তে এই সুযোগের সুযোগ কিনে নি দরকার আছে কিনে ফেললেন আপনি চলতে চলতে টাকা দিলেন কত দাম ভাই টাকা দিলেন আর সামানটা উঠিয়ে নিলেন জায়েজ হ্যাঁ জায়েজ নয় হারাম কাজ এটা কোনো মাকরু টাকরু না হারাম মিনাল কাবাই গুন আল্লাহ করলেন আর যখন না সম্পূর্ণ হবে না সুতরাং এই ব্যবসা যেন হয়নি এই যে সামানটা নিয়ে গেলেন আপনার জন্য হালাল নাই যে টাকাটা ওই লোক নিয়ে গেল আপনাকে সামান দিয়ে সেটা তার জন্য হালাল না। এটা হচ্ছে ব্যবসা হালাল না হওয়ার অর্থ আল্লাহতালিম প্রত্যেক সাবালোক ব্যক্তির উপর মুসলিম সাবালোক তাহলে বোঝা গেল যে নাবালোকের জন্য জুমা ফরোজ নেই কিন্তু যদি নিয়ে আসেন ধরেন আট বছর দশ বছর 7 বছর পরে নামাজ নেওয়া যেতে পারে পাঁচ হপ্তাহ পারে দশ বছর এগারো বছর বারো বছর এখনো সাবালো খাইনি বা সাত বছর আট বছর মসজিদে নিয়ে যাচ্ছেন জুমা নেই তার উপরে ফরোজ নেই হাদিস নাহ তাহলে কোরআনের দলিল হাদিসের দলিল আর তৃতীয় দলিল হচ্ছে এজমা মানে মুসলিম আর ঐক্যমত রয়েছে যে জুমার সালাত হচ্ছে ফরজ আর জোয়া পড়তে আসছেন ওকে বলতে পারেন না আদাই করা তার জন্য এখানে অজব না কেন কারণ আদায় করলে তো আমার নামাজি হবে না লেফাকি তৌহিদ তার তৌহিদ না থাকার কারণে লাই নেই তার মোহাম্মদ রসুল্লাহ শাহাদ নেই তার হ্যাঁ যখন আসাদ আল্লাহ রাহিল যে আমি মুসলিম হয়ে গেলাম তখন তার চলো এই রকম না বালক ও জুমা ফরজ নেই আল আকিল যদিও জ্ঞান সম্পন্ন কিন্তু না বালক না বালক কিন্তু আছে দশ বছর চলে মেলা বুদ্ধি হয়ে যাচ্ছে আজকাল ক্লাস ফোর ফাইভে পড়ছে হয়তো হ্যাঁ ট্রেনিং এর জন্য যাওয়া ভালো কিন্তু ফরজ নাই কেন তকলিফি হি কারণ শরীয়তে দায়িত্ব ভার তার উপর এখনো চাপে নাই ওলাতে যে বলছে এমন মোসাফির জুমা ফরজ নয় যে কসরের সফরে আছে মানে এতদূর সফরে আছে এবং তার সাহেব হজে অন্যান্য সময় জেহাদে বিভিন্ন জায়গায় সফর করেছেন ফালিমসাল আহাদুমিন তাদের কেউ সালাত আদায় করেননি তাদের কেউ সলাত আদায় করেনি কিসের সালাত আদায় করেনি জুমার সলা আদায় করেননি বিদায় হজের কথা নেন বিদায় হজ নিমের আরাফার দিন হয়েছিল কিবারে জানে আরাফার দিন ছিল। জন্য আপনাদের কারো যদি আরাফা শুক্রবার হয়ে যায় তাহলে এই দিক থেকে একটা ভালো দিশ্যবান যে নবী সাল্লাহামের হজটা ছিল আরাফা জুমার দিনের আপনার অহিল কিন্তু একটি জয়ীফ বা জাল হাবিসের ভিত্তিতে এটা মনে করা যে পেয়ে গেল কি পেয়ে গেলাম বাংলা ভাষীরা পাকিস্তান পাকিস্তানি কয়েকবার আমার এরকম হয়েছে এই প্রায় বছর ত্রিশ বছর হয়ে যাচ্ছে সৌদি আরবে তো এতে দুইবার সম্ভবত জুমাবারে হজ পড়েছে মানে আরাফা পড়েছে তো কি যে খুশি অনেকে এসে বলছে এক হজ করে এগুলো বিদায় কথা এগুলো ভ্রান্ত কথা তাহলে সফরের জুমার অবস্থাটা কেমন জুমা পড়লে হবে কিনা জুমা ফরজ নাই জেনে নিলাম পড়লে তারপরে সফরটা হচ্ছে চলন্ত সফর আর একটা কোন শহরে গিয়ে আপনি অবস্থান করে আছেন সফর বুঝছেন কথা আপনি এখান থেকে সফরে যাচ্ছেন জমা দিনে সফর চলছে আপনার রাস্তাতে আছেন এটা আলাদা এতে চলা অবস্থায় যদি দেখেন যে আশেপাশে রাস্তার কেনার কোথায় জমা হচ্ছে আর আপনি সবাই সুযোগ মতো পেয়ে গেছেন পড়ে নিল হয়ে যাবে কিন্তু আর ওখানে গিয়ে হোটেলে আছেন আপনি আশেপাশে জমা মসজিদ আছে সবাই জুমা পড়তে যাচ্ছে আর আপনি হোটেলে ঘুমাচ্ছেন এই দলিলে যে আমি মোসাফির চলবে না জি না এই ভুলগুলি অনেক মোসাফিরাই করে বলছেন আল জুমাফার সফরে জুমা ফরজ না আর ওই মোসাফিরের জুমা শরীয় সমর্থন হয় যে আমরা মোসাফির মরুভূমিতে কোথায় জুমা পড়েনি না চলবে না তবে যে আশেপাশে যারা মুকিম অবস্থান করে আছে বাড়িঘর আছে ওদের মসজিদে যদি আপনি ওদের পেছনে নামাজ পড়ে নেন তাহলে রোডের আশেপাশে আছে ছোট মোহ্লা আছে আর ওখানে জুমা হচ্ছে আর ওখানে গিয়ে আপনার পার্সোনাল গাড়ি আছে ওখানে গিয়ে লাগিয়ে দিলেন জুমা পড়লেন হবে না হবে না হবে ওদের তাবে হয়ে কিন্তু আপনারা সবাই মোসাফিরা চলে না আমরা জুমা পড়িনি না চলবে না যদি অতিক্রম করে কোন মোসাফির এমন লোকদের যারা দ্বিতীয় পরে জুমা পড়ছে হয়ে গেছে খুদবা চলছে আর আপনি ওখান গাড়ি নিয়ে যাচ্ছেন খুদবা শুনতে পাচ্ছেন রোডের পাশে তাহলে কি করবেন যদি মনে করেন জুমা পড়ে নেন সাল্লাম আহমদের সাথে জুমা পড়ে দিবে দ্বিতীয় অবস্থা হচ্ছে মো কিন্তু কোন একটা শহরে গিয়ে আপনি থেমে আছেন যেমন বললাম আপনি অবস্থান করে আছেন কাজে অবস্থানকারীদের তাবে হয়ে তাদের সাথে হয়ে জুমা পড়া ফরোজ আপনার এই অজুহাত চলবে না যে আমি তো সফরে আছি না ভালো করে মনে রাখবেন কেন জুমা জুমার সাল যে ফরোজ এই মর্মে যে দলিলগুলি ব্যাপক অর্থপূর্ণ সেগুলির ভিত্তিতে আপনার উপরে জুমা ফরস জুমা মসজিদ আছে লোকজন জুমা পড়ছে এখানকার আমার আছে এইরকমটাও নয় আর একটি মশলা হচ্ছে যে জুমার দিনে যদি কোথাও বিনোদনের জন্য যান বেড়াতে গেছেন কোথাও যেমন ফার্ম আছে এই জমা পড়বেন না বলছেন যে অমান খারাজা এলাল বর্রী কেউ যদি মরহমিতে বেরিয়ে পড়ে ফিনুজাহিন বিনোদনের জন্য আউাই রেহা অথবা এমনি গেছে দেখে আসি আমার বন্ধু বা আমার পরিচিত মানুষ আমার এলাকার অথবা আমার কফিলের পাল আছে ছাগলের ওই দিন জুমা আপনার নেই গোনাগার হবেন না কি করতে হবে ওয়েসাল্লি না। এই ভুলগুলি আমাদের অনেক সেই আকিদার ভাইরা করে আজকে থেকে প্রায় অনেক আগের কথা দুই হাজার দুই বা তিন চারের মধ্যে কার একটা জায়গা আছে আবু মান যদি আপনি ওই খাবজি রোডে আবু রোডে যান আপনি নাইরের দিকে তো যখন এই দমাম নাবি এগিয়ে চলে গেলেন তো দামাম থেকে এগিয়ে আবু মান একটা এলাকা আছে সব এলাকা কিন্তু ওখানে এক মাজরাতে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম ওখানে গিয়ে আমরা যারা প্রাইভেট কার আলহামদুল্লাহ বা বাসও কেউ কেউ ছিল যারা কে আমি পেয়েছিলাম সবাইকে বললাম যে চলো এখানে আবমান শহরে জুমা হচ্ছে তিন চার কিলোমিটার কি পাঁচ সাত কিলোমিটার হবে হয়তো অসুবিধা নেই গাড়ি আছে জমা পড়ে চলে আসবে আমরা সবাই জমা পড়তে চলে গেলাম আমাদের দায়ী ভাই তাদের ইজতেহাত আর ইসতেহাতে ভুল এটা হয়েছে ওরা একটু পরে গেছে পরে গিয়ে নিয়েছে জামাত করে খুদমা দিয়েছে জমা পড়ে নিয়েছে পরে ফিরে আসলাম মসজিদ থেকে জমা পড়ে যান শহর থেকে মাজার ভিতরে কি ব্যাপার আপনারা জমা পড়তে যাননি আমরা এখানে জমা পড়ে নিয়েছি কাজটা ঠিক না ভুল আসছে মশলা এখানে टे जमा मस्जिद जमा से मस्जिद पेले तक जमा पड़बे आनना हम जरा मरुभिदे गे गड़े चले हबू मान जमा मस्जिद आनन्ना हम करते हर पड़ते हम তাই বলছেন যে কেউ যদি বিনোদনে যায় মরুভিতে আর আশেপাশে কোনো মসজিদ না থাকে যেখানে জুমা হয় আশেপাশ বলতে কতটা বোঝানো হয়েছে ওলামারা বলেছেন তিন কিলোমিটার তিন মাইল তিন মাইল তিন কিলোমিটার একটু বেশি হ্যাঁ মাইল মানে তার কাছি সাড়ে সাড়ে কিলোমিটার পাঁচ কিলোমিটার চার পাচ কিলোমিটারের মধ্যে যদি কি থাকে বলছে এতটুকু যেতে পারে মানুষ তিন চার পাঁচ মাইল হাট তিন তিন মাইল মানে তিন চার কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না আজকাল আপনাদেরকে খুব মুশকিল লাগে কারণ শরীর খুব হ্যাঁ হয়ে গেছে ভোগ বিলাসী হয়ে গেছে আমাদের ছোট কালকার সুযোগ সবজি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার না হাটা ছাড়া পাইনি গ্রামে গঞ্জে সব দোকানপাট কিচ্ছু ছিল না ওই ছোট কালে আমার বয়স যখন বছর বারো বছর বছর পনেরো বছর ষোলো আঠারো পর্যন্ত মনে পড়ছে সমস্ত কিছু আব্বা বলেছে যা একটু সুতা কিনে নিয়ে এটা সুচকির নেয় গেছি 4 কিলোমিটার গেলাম চার কিলোমিটার আসলাম পাঁচ কিলোমিটার ইম্রীম মহিলার উপর জুমার ফরজ নেই তবে যদি যেখানে পুরুষরা জমা পড়ছে ওই মসজিদে যদি মহিলা হয়ে যায় তাহলে জমা পড়তে পারবে না পারবে না যেমন মসজিদ হারিয়ে পড়ছে অথবা মসাল্লা থাকতে হবে বারান্দা খালি আছে একটু ওখানে ওখানে কোনো পুরুষ নেই পুরুষের নজরে বাইরে পেছন দিকে ধরিনি অবশ্য নেই তবে মোসাল্লা নেসা থাকলে বেশি ভালো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা যদি থাকে তো বেশি ভালো তাই বলছেন যে মহিলার উপর জুমা ফরজ নাই হাজির হয়ে যায় তাহলে তার জন্য জুমা হয়ে এইরকমই জুমাতে মোসাফির মোসাফির যদি জুমাতে হাজির হয়ে যায় মোসাফির হচ্ছে জুমা নেই কিন্তু চলতে চলতে জুমা মসজিদে হাজির হয়ে গেলেন পেট্রোল পাম্পের পাশে একটা জুমা হচ্ছে মসজিদে হাজির হয়ে গেলেন যেমন এখানে থেকে গেলে জুদা দেখবেন আমি জমা ছাড়ব না জমা পড়বেন হবে না হবে জমা হবে ইস্কাত কারণ এদেরকে যে মাফ করা হয়েছে যে তোমাদের জমা নেয় এটা তাদের ওপর থেকে হালকা করার জন্য এই মাসলাও জানা দরকার অনেকে জুমা বারে ইচ্ছা মতো সফর করে নবী বৃহস্পতিবারে সফর করেছেন মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে ওই সময় সফর করেন তাহলে যার উপর জুমা ফরোজ তার জন্য সফর করা যায় আসার ওই জুমাবারে বাদা জওয়াল ইসাম সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে যেমন এখন এগারোটা চুয়ান্নতে এই বেরোচি বেরোচি বেরোচি করতে করতে এগারোটা চুয়তে এখান থেকে বেরিয়ে সফরে হজের সফর কার উমরার সফর নেকির সফর হোক কার সফর হোক কারসার সফর তাহলে সফর করা এই সময়ে জায়েজ নয় কারণ আপনার কি হয়ে গেছে জুমা ফরোজ হয়েছে এখন জেলি হ্যাঁ জওয়ালের আগে সকাল বেলা সকাল ছয়টা সাতটাতে সফর করছেন অনেকে কিন্তু ইচ্ছা করে জার্নি করছেন জুমার দিনে এটা মক্রু এটা হচ্ছে অপছন্দনীয় মাকরো তাহারিম নাই হোক আরাম না হোক কিন্তু অপছন্দনীয় কেন কারণ আপনার জুমার সময়টা কাছে আসছে কিছুক্ষণ এই সফরটা আজকে না করে শনিবারে করতে পারতেন একদিন আগে করতে পারতেন হয়তো আপনি ঠিক জুমার কেন সফর সকালবেলা শুরু করবেন এটা আপনার জুমার সম্পর্কে একটু অবহেলা তবে যদি নিয়োগ থাকে যে আমি সকালে সফর শুরু করলে কি হবে আমি গিয়ে সামনে গিয়ে সামনে গিয়ে জুমা পড়ে নেব তাহলে মাকরো হবে না তাহলে মাকড়ো ধরেন আপনি সকাল বেলা এখান থেকে আর এখান থেকে ছোটখাটো যে মহল্লাগুলো বা শহরগুলি আছে ওগুলোতে তো অসুবিধা নেই তাই বলছেন যে ওয়াকাবুল্লাহার জুমার দিনে মাথার উপর থেকে সূর্য গড়ার আগে বা ঢলার আগে সফর করা মাকরু ইউসালি তারিখে মালিকের কাছে জুমার দিন সকালবেলা সফর করা কোন আপত্তি নে মকরু নয় অপছন্দনীয় নয় বাকি ইমাম আহম্মদ বা ইমাম আবু হানিফা বাফি এমাম তাদের কাছে কি জুমার দিন सफर मक्रो बाछन एखान आजकल आलोचना शेष कर इनशाला आलोचन जुमार शर्त जुमार सन्नाथ আর জুমান নামাজের পদ্ধতি আর কিছু মাসালা সহ ইনশা আল্লাহ আর আলোচনা শেষ হয়ে যাবো সল্লিয়ান মোহাম্মদ আল্লাহ আলী হসাদিমানি তোর